আবু হুরারাহ রদেলাহতালাহতোতে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি আমরা সর্বশেষে পৃথিবীতে আগমনকারী সর্বাগ্রে জান্নাতে প্রবেশকারী